आल रात साढ़े आठ टे पुन सम्प्रचार सकाल सारे टेषे भी बांग বাংলা মানবতা সমাধান আসসালামুক রকম আলহামদুলিল্ রবিলাম ওসলা সঈদুল নবীনা মোহাম্মসানিমিন সুরাহুদের আয়ত নম্বর একশো নয় থেকে মহান আল্লাহ খানে নবী করিম সাল আল্লাহ আলী আসাল্লামকে সম্বোধন করে বলছেন যে হে নবী ফালাত এসব লোকেরা যে সবের উপাসনা করছে যে সবের এবাদত বন্দি করছে আল্লাহকে বাদ দিয়ে সে সম্পর্কে তুমি সন্দেহান হইও না কোনো রকমের সন্দেহে থাকিও না যাতে করে তোমার মধ্যে এই সন্দেহ না হয় যে এদেরকে আল্লাহ অবসর দিয়েছেন তার মানে কি এদের দিনের এদের ধর্মের কোন অস্তিত্ব আছে এদেরও কোনো ভিত্তি আছে এরকম কোন সন্দেহ না হয় মায়া বোধ না ইলাকা মায়া বোধ আবা হিন কাবল এরা তো ওই সবেরই এবাদত করে উপাসনা করে যে সবের এবাদত করত এর পূর্বে তাদের পূর্বপুরুষরা আল্লাহকে বাদ দিয়ে ওয়াঈ হুম নসিব আহম গায় রামান কুস আর আমি তাদের প্রাপ্য পূর্ণরূপে প্রদান করবো গায়েরামান কুস আর তাতে কোনো রকমের কমতি করা হবে না যে যেমন কাজ করবে তাকে তেমন আমি অবশ্যই বদলা দেব এতে কোনো রকমের ঘাটতি করা হবে না আল্লাহা কৃষ করছেন আল্লাহা বলছেন যে নিঃসন্দেহে আমি মুসা আলী সালামকে কিতাব দিয়েছিলাম অর্থাৎ তাওরাত প্রদান করেছিলাম ইতিপূর্বে ফখতুল্ফাফি তার সম্পর্কেও মতবিরোধ করা হয়েছিল তার সম্পর্কেও মতবিরোধ করা হয়েছিল অর্থাৎ সেখানেও মানুষ দুই দলে বিভক্ত হয়েছিল এক দল তার প্রতি ইমান নিয়ে এসেছিল আর আর এক দল ফেরাওন এবং ফেরাউনের অনুসারীরা তার নবুয়কে তার ইসআালাতকে অস্বীকার করেছিল আর এই হক বাতিলের সংঘর্ষ কেমন পর্যন্ত থাকবে ভালো মন্দ কেমন পর্যন্ত থাকবে আর এই মতভেদ থাকবেই আল্লাপাক বলেছেন ওয়ালাইজাল মুখতালিফিন মানুষের স্বভাব হচ্ছে সর্বদাই মতভেদ করা ওলা উল্লাহ কালেমাতুন সাবাক আতমির রব্বিকা আর হে নবী তোমার রবের পক্ষ থেকে যদি এর পূর্ব সিদ্ধান্ত না হয়ে যেত অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে আগে ফয়সলা নাও হয়ে যেত যে আল্লাহ পাক যারা কাফের জাতি যারা মুশরিক যারা অবাধ্য যারা পাফিষ্ট তাদেরকেও নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাক ছাড় দিয়ে থাকেন লাকম তাহলে তাদের ফয়সলা করে দেওয়া হতো অর্থাৎ তাদেরকে দ্রুত ধ্বংস করে দিতেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওয়াই হুম এবং তারা সংশয়ের মধ্যে সন্দেহপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে সর্বদাই যারা বাতিলপন্থী তারা সংশয়ে সন্দেহে নিমজ্জিত থাকে আল্লাহ পাকের সাদ করেছেন আর এতে কোনো সন্দেহ নেই যে নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্য হে নবী মোহাম্মদ সাল্লাম তোমার প্রতিপালক পূর্ণ মাত্রায় তাদেরকে তাদের কর্মের প্রতিদান দেবেন এতে কোনো সন্দেহ নেই যে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাক আব্বুল আলমিন তাদের আমলের প্রতিফল পূর্ণ মাত্রায় দান করবেন ইন নাহ বিমা মামলুন হবীর যা তারা করে সে সম্পর্কে আল্লাহ পাক সূক্ষ্ম খবর রাখেন মহান আল্লাহ এর সাদ করছেন ফাস্ত কিম কামা ও মৃত ওমান হে নবী মোহাম্মদ সাল আলী আসাল্লাম সুতরাং তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে ওইভাবে ওই পথের ওপর তুমি अटल थको आल्लापा नबी करीम के सम्बोधन करोम दिन ओपर जे पद तुम्हें देखाना होमी अटल थको सुदृढ़ थको अमानता माँ तुम्हारा जरा तवा करी आल्ला दिखे फिर एसचे ईमान नहींन भावे आदेश से ही भाव तारा दिन ओपर अटल थे आल्लापाने अटल थकते बोले दिन नबी करीम साहल्लम एके दिन आख्यय कर কোনো এক সাহাবি জিজ্ঞাসা করলেন রাসুলুল্লা সাল্লামকে যা রাসুল আল্লাহ কুল্লিফুল ইসলাম কৌলান ইসলামে আসার পরে আমাকে একটি সংক্ষিপ্ত কথা বলে দেন যে যেটা আমার জন্য যথেষ্ট হয় লা লাহাদান বা আদাকা আর এর পরে যেন কাউকে জিজ্ঞাসানা না করতে হয় তখন নবী করিম সাল্লাহ সাল্লাম দুটি কথা মাত্র বলেছিলেন কুল আমন্তল্লা সোম্মস্তাকিব বলো যে আমি আল্লাহর পথ ইমান নিয়ে এসেছি তারপর এই পথের ওপর সুদৃঢ় হয়ে থাকো অটল হয়ে থাকো অনেক ধার্মিক মানুষদেরকে দেখা যায় যে এই কিছু কাজের মধ্যে তো এবাদতবন্দিগীতে ধার্মিক কিন্তু আচার আচরণের ক্ষেত্রে ধার্মিক নয় সমাজের সাথে সুসম্পর্কের দিক থেকে ধার্মিক নয় মানুষের গিবত করে থাকে মানুষের ক্ষতি সাধন করে থাকে অন্তরে হিংসা বিদ্বেষ থাকে তো এইভাবে তারা নিজের অটলতাকে নষ্ট করে আল্লাহ পাকরাবুল আলম বলছেন যে তোমার সাথে যারা তবা করে ফিরে এসছে অর্থাৎ মমিন তারাও যেন দিনের ওপর অটল থাকে আল্লাহর দিনের ওপর অটল থাকলে আল্লাহ পাক মহা পুরস্কার রেখেছেন ان الذين قالوا ربنا الله ثم استقام وتتنزل عليهم الملائكه الله تخافوا ولا تهزنوا وابشروا بالجنه التي كنتم توعدون الله পাক বলেন যারা বলবি যে আমাদের প্রতিপালক আল্লাহ ثم استقام তারপরে দ্বিনের উপর অটল হয়ে যাবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে নামিয়ে দেয় তত تنزل عليهم الملائكه ফেরেশতা আসেন মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন ফেরেশতারা তাদেরকে এবং সেই সময় এ ফেরস্তাগণ আশ্বাস দেন সাহস দেন যে আল্লাহ তাপু আল্লাহ তাহানু ভয় করিও না এবং দুশ্চিন্তাও করিও না ওয়াবসেরুবিল জান্নাতিলতি কুন্তুম তো আদুন যে জান্নাতের তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আর এই রকমই সুসংবাদ পেশ করা হয় পরকালে বিচার দিবসে যখন হাহাকার অবস্থা থাকবে যখন প্রত্যেকে নফসি নাফসি করবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে বাবা ছেলের খোঁজ নেবে না ছেলে বাবার খোঁজ নেবে না স্বামী স্ত্রীর খোঁজ নেবে স্ত্রী স্বামীর খোঁজ নেবে না একে অপর থেকে পালাতে থাকবে সেই সময় আল্লাহ ফাকর্বুল আলমিনের পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হবে ফেরিস্তাদের মাধ্যমে ওইসব লোকদের জন্য যারা দিনের ওপর অটল থেকেছে। থেকেছো আমরা তোমাদের পৃথিবীতে বন্ধু ছিলাম আর এই পরকালেও তোমাদের বন্ধু ওয়ালাকুম ফিহা মাতাস্তাহি আনফসকু এখানে যা তোমাদের মন চাইবে তাই পাবে এবং যা কিছুই তোমরা তলব করবে তাই তোমাদেরকে দেওয়া হবে আল্লাহ পাক বলছেন যে দেখো হে নবী সাল্লি সাল্লাম তুমি যেভাবে আদিষ্ট হয়েছ সেইভাবে তুমি অটল থাকো আর তোমার সাথীরাও জাতি করে অটল থাকে ওয়াল্লা তা গাও এবং সীমালঙ্গন বাড়াবাড়ি করিও না আল্লাহ পাক নবী করিম সাল্লি আসাল্লাম তাঁর সাহাবাই কেরমদেরকেও বলেছেন তোমরা সীমালংঘন বাড়াবাড়ি করিও না আর মানুষের স্বভাব হচ্ছে যে মানুষ যখন একটু অভাবমুক্ত মনে করে নিজেকে যখন সচ্ছল হয়ে যায় যখন দেখে যে আমি তো আর কারো প্রয়োজন মনে করি না তখন সীমালঙ্গন বাড়াবাড়ি করে কল্লা ইন্ডালি ইনসান আলায়াত্রাক না মানুষ সীমালঙ্গন করে বাড়াবাড়ি করে ওই সময় যখন দেখে যে আমি অভাবমুক্ত হয়ে গেছি আল্লাহাক যেন আমাদেরকে সঠিক পথের ওপর কায়েম রাখেন এবং সীমালি রাখেন আল্লাহ আল্লাহ পাক তোমরা যা কিছু করো সবকিছুই দেখছেন ওালাতারুমাসমিন বলছেন যে তোমরা দিকে ঝুঁকি যেও না যদি জালেমদের দিকে ঝুঁকি পড়ো ফাতামাসুমার তাহলে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে অমাল আকুমিন্দ্লাহমিন আউলিয়া এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো পৃষ্ঠপোষক বন্ধু হবে না সোমবাল আতুন সারুন এবং তোমাদের সাহায্য করা হবে না আল্লাহ ফাকরাবুল আলমিন তাহলে এর সাদ করছেন যে জালেম যারা সে কাফের মুশেক জালেম হোক অথবা পাপিষ্ট জালেম হোক তাদের ক্ষেত্রে তোমরা দুর্বলতা রাখিও না তাদের ক্ষেত্রে তোমরা তাদেরকে দিনের ক্ষেত্রে ডিসকাউন্ট দিও না ছাড় দিও না যে তোমাদের সাথে সমঝোতার জন্য আমরা আমাদের দিনের কিছু অংশ ছেড়ে দেব আর তোমাদের সাথে সমঝোতা করে নেব আমরা দিনের বহু কিছু পালন করব না আমাদের পারিপার্শ্বিক অবস্থার কারণে আমরা দিনের ফরজ অজেব ছেড়ে দেব অথবা বেশ কিছু হারাম নাজায় কাজ করব এবং তাদের সাথে মেলেমেশে থাকতে চাইব। এই ক্ষেত্রে এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যে যারা জা আলেম তাদের দিকে তোমরা ঝুঁকে পড়িও না আল্লাহ ফাকরবুল আলমেন বলছেন আজকে অধিকাংশ মানুষ দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য শিরকে অংশ নিয়ে থাকে বিদাতেও অংশ নিয়ে থাকে হারাম নাজাজ কাজে অংশ নিয়ে থাকে হারাম ব্যবসা বাণিজ্য করে থাকে যারা হারাম ব্যবসা বাণিজ্য করে অথবা হারাম অনুষ্ঠান করছে এমন অনুষ্ঠান করছে যেখানে হারাম কাজ হবে বিবাহ স্বাদীর ক্ষেত্রে গান বাজনা ইত্যাদি হচ্ছে অথবা সেখানে অবৈধ কাজ হচ্ছে অবাধ মেলামেশা হচ্ছে मरा महिला पापुली हमसे तरह खतर रखार झुके पड़े और तर अन्नबाद करें बरम ओ सब मजलिस अनुष्ठान उस्थित हुए आल्ला पकसम हम जहान नामे और आल्ला पाक छाड़ा क्यों तुम्हारा सहाज्य कार्य थकबाने अल्प समय बिति दिए आज तफसर दिखे फिर आस दुनिया भी क्या करबिया भी दायित्व पालन कर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 এক নিকটে মনোনীত কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানে রাখবো তিনি আমানতের খেয়ানত করেছেন खान मदनी, एबी एनु बिन बिन जहांगीर दायित्व देखूद একশো চোদ্দতে ইরশাদ করছেন ও আকিম সালিনাতির মোহান আল্লাহ ইরশাদ করেছেন এখানে সম্পর্কে এবং এই আতে পাঁচ অক্টর সলাতের দিকে আল্লাপাক ইঙ্গিত করেছেন মোহান আল্লাহ নবী করি সাল্লাইকে সম্বোধন করে বলছেন যে হে নবী তুমি সালাত কয়েম করো দিনের দুই প্রান্তে দিনের দুই প্রান্তে তাহলে সকাল বেলাও সালাত রয়েছে আর বিকেলবেলাও সলাৎ রয়েছে লাইল আর রাতের কিছু অংশে ইন্ডাল হাসানাত আর নিশ্চয় নেহ গোনাগুলিকে শেষ করে দেয় নেকি করলে নেকি গোনাগুলিকে দূর করে দেই। দেয় জাকেরিন আর এতে উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ রয়েছে আল্লাহাক এখানে দুইনের দুই প্রান্তে সাল্লা তাদের করতে বলেছেন আর তা হচ্ছে ফজর জহর আসর নামাজ ফাম আল্লাহ রাতের কিছু অংশে অর্থাৎ মগরীব ইসা এইভাবে আল্লাহ পাক রবুল্লা আলমিন পাঁচ অক্ত নামাজের দিকে ইঙ্গিত করেছেন আল্লাহ ফাকরুল্লাহ তারপর বলছেন যে নেকি করলে গোনহা দূর হয়ে যায় তাহলে আমাদেরকে বেশি বেশি নেকি বাড়াতে হবে আমরা ভুল যুক্ত আমরা ত্রুটি যুক্ত সুতরাং আমাদের জীবনে যে ভুল ভ্রান্তি রয়েছে সেগুলি সংশোধনের জন্য আমাদেরকে নেকির পরিমাণ বাড়াইতে হবে আর গোনাহা থেকে ছোট হোক বড় হোক আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে মনে রাখবেন যেমন ইতিবাচক কাজ করা নেকির কাজ তেমনই গোনহাগুলি থেকে বেঁচে থাকা নেতিবাচক কাজ এগুলি হচ্ছে নেকির কাজ সব আল্লাহ ধারণ করো নিঃসন্দেহে যারা সৎকর্মশীল তাদের মেহনত বিনষ্ট করেন না তারা যে কর্ম করেন তাদের কর্ম ফলকে আল্লাহ ফাকরবুল আলমিন বিনষ্ট করেন না ফালাউলা কানিনাল করুন কবুল আলিলহুম ওতাবা আল্লিন আজালাম উমা উত্লা করছেন যে তাহলে তোমার পূর্ব যুগের লোকেদের মধ্যে এমন হয়নি তোমার পূর্বে যে সব জাতিরা ছিল যেসব লোকেরা ছিল তাদের মধ্যে থেকে উলু বাকিয়ন অর্থাৎ সৎকর্মশীল যাদের কিছু আমল অবশিষ্ট থাকে যারা কিছু আমল কিছু কর্ম পরকালের জন্য বাকি রাখে দুনিয়াতে নগদ শুধু গ্রহণ করে না এইরকম সৎকর্মশীল কেন হয়নি যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা হতে বাধা দিত ইয়ান হাওনা আনিল ফাসাদ পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা অশান্তি সৃষ্টি করা থেকে বাধা দিত অন্যায় কাজের প্রতিবাদ করত ইল্লা কালি ইমান তবে যেসব লোকদেরকে আমি আমার আজাব থেকে পরিত্রাণ দিয়েছিলাম তাদের মধ্যে অল্প কিছু সংখ্যক লোক কমই ছিল তাদের সংখ্যা যারা এই ভালো কাজকে প্রত্যেক যুগে চালিয়ে গেছে বত্তাবা দিন আজ মা উতরে ফুফি আর জালেম রোকেরা যা কিছু তাদেরকে ভোগ বিলা সুখ স্বাচ্ছন্দের অস্তু দেওয়া ছিল। সেগুলিতে লিপ্ত থাকত তারা সেগুলির অনুসরণ করেছে অর্থাৎ সেগুলিতে তারা লিপ্ত ছিল ওয়ান ও মুজরিমিন আর এরাই ছিল বড়ো অপরাধী পাক তারপর ইরশাদ করেছেন অমাকান অরব্যকাল ইহল কাল কোরা বেজুলমিন ও আহা মুসলেহুন হে নাবি মোহাম্মদ সাল্ল সাল্লাম তোমার প্রতিপালক কোনো জনপদকে ধ্বংস করবেন না বেজুলমিন কোনো অন্যায় অত্যাচার এর কারণে আল্লাহর প্রাপ্যের ক্ষেত্রে হোক মানুষের প্রাপ্যের ক্ষেত্রে হোক শির্কের ক্ষেত্রে হোক যেটাকে বড় জুল বলা হয়েছে যে কোনো জুল সবগুলি জুলম জুল মানে আমরা অনেকেই মনে করি যে শুধু মানুষ মানুষ যদি জুলম করে তাহলেই জুলম হয় কিন্তু আল্লাহর হক নষ্ট করা হচ্ছে সবচেয়ে বড় জুলম আর আল্লাহর সবচেয়ে বড় হক হচ্ছে তার তৌহিদ তার একত্র প্রতিষ্ঠা করা সুতরাং আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা আল্লাহ ছাড়া অন্যকে মনের কামনা বাসনা পূরণকারী মনে করা আল্লাহ অন্যের কাছে আশা রাখা যে সেখান থেকে কিছু পাওয়া যাবে এমন অসাধারণ জিনিস যেটা সাধারণ মানুষ দিতে পারে না এগুলি হচ্ছে সবচেয়ে বড় জুল ইন্না শিরকে আল্লাহ আজিম আল্লাহ পাক বলছেন যে কোন জনপদের লোকদেরকে আল্লাহ পাক জুলমের কারণে ধ্বংস করেন না ও আহলু হামুস লেহুন যতক্ষণ পর্যন্ত সেখানকার অধিবাসীরা সংস্কার এবং সংশোধনের কাজে লিপ্ত থাকে যদি তারা সংস্কারের কাজ চেষ্টা করে সংশোধন করার চেষ্টা করে ভালো কাজের উপদেশ দেয় অন্যায় কাজে বাধা দেয় যদিও অধিকাংশ মানুষ অথবা এক শ্রেণীর মানুষ পাপে লিপ্ত রয়েছে ফরজ অজেবে গাফিলতি করছে কিন্তু প্রত্যেক জাতিতে যদি ভালো মানুষ থাকে যারা নিজেরা সৎকর্মশীল হবে এবং অন্যদেরকে ভালো কাজের উপদেশ দেবে অন্যায় কাজের প্রতিবাদ জানাবার লোক থাকবে তাহলে পাক ওই দেশকে ওই গ্রামকে আল্লাহ পাক ধ্বংস করবেন না হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমার প্রতিপালক যদি চাইতেন তো মানুষকে একটি জাতিত পরিণত করতেন একটি জাতি থাকতো যেমন পাক এক জাতি করে মানুষকে সৃষ্টি করেছেন যেমন আল্লাপাকের আরেকটি আয়ত রয়েছে কানান্না সম্মত ও আহেদা মানব জাতি ছিল একটি জাত আদম আলি ইসলাম থেকে শুরু করে দীর্ঘকাল পর্যন্ত সমস্ত মানুষ আল্লাপাকের তৌহিদ একত্রের ওপর ছিল এবং পাকের দিন তারা মেনে চলত হ্যাঁ বাস আল্লাহ নবীন মবসেরিন তারপরে যখন শির দেখা দিল তখন আল্লাহাকবীর আল্লাহাক এরশাদ করছেন যে আল্লাহাক যদি চাইতেন তো একটি জাতিতে পরিণত করে দিতেন জোরপূর্বক এবং তাদের কোন রকমের এখানে ক্ষমতা কাজ করতো না ওয়ালাইয়া জালু না তবে তারা সর্বদাই মতভেদ করতে থাকবে সব সময়ই তাদের মধ্যে বিভেদ এবং তাদের মধ্যে ইখতলাফ থেকে যাবে ইল্লামান রহিমা রব্বক তবে হে নবী তোমার প্রতিপালক যার উপর বিশেষভাবে দয়াবান হয়েছেন যাকে আল্লাহ পাক তার রহমত ঢেকে নেবেন সেই ব্যক্তি আল্লাহর দিক নির্দেশনা থেকে মতভেদ করবে না আল্লাহ প্রদত্ত বিধান থেকে অন্য অন্যদিকে ফিরে যাবে না জীবনের প্রতিটি ক্ষেত্রেই আল্লাহফাক রব্বুল্লাহ আলমিনের বিধানের বাস্তবায়ন করবে এ হচ্ছে আল্লাহফাকরের তাহলে বিশেষ রহমত বলে জালেকা খাল কাহম আর এই জন্যই আল্লাপাক মানব জাতিকে সৃষ্টি করেছেন যে তাদেরকে স্বাধীনতা আল্লাহ দিয়েছেন এবং এই স্বাধীনতার ক্ষেত্রে তারা ভালো ক্ষমতার প্রয়োগ করছে না খারাপ ক্ষমতার অপব্যবহার করছে এবং সেই সেই খারাপ ক্ষমতাকে ব্যবহার করে তারা পাফিষ্ট হচ্ছে এই আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমালা লাইয়াবুল আহসান্না মিনালিন আর হে নবী তোমার প্রতিপালকের बातवायन ये मानवजाति के सृष्टि करार्धमे एवं मानव जति के दुभागे विभक्त कर देपन्थी और बिलिलपन्थी सत्यपन्थी और मिथ्यापन्थी भलो मानूष और असत मानुष आल्लापा जो दुभागे भाग कर दिए विश्वी और अविश्वी एकत्रशी और बहुत आल्लापाजे भाग कर आल्लापा कथार वास्तवयन हो लम्ला जहां অবশ্যই আমি জাহান্নামকে পরিপূর্ণ করবো মিনাল জিন্না আজমাইন জিম এবং মানুষ সকলকে দিয়ে অধিকাংশ জিন এবং অধিকাংশ মানুষ এই জাহান্নামের ইন্ধন হবে এই জন্য আল্লাহ ফাকর রব্বুল আলামিন তার এই বাণীর বাস্তবায়নের জন্য আল্লাহ ফাকর রব্বুল আলামিন মানুষকে এই দুই ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন এবং তাদেরকে তার সাথে স্বাধীনতাও দিয়েছেন এমন নয় যে তাদেরকে বেঁধে দিয়েছেন সুতরাং তারা নড়াচড়া করতে পারে না তাদের হাত পাওয়া বস হয়ে রয়েছে ভালো কাজের দিকে যেতে পারে না এমন বিষয় নয় বরং যেমন পৃথিবীর ক্ষেত্রে তারা নিজের উন্নতির জন্য মেহনত পরিশ্রম যত পারি করে যাচ্ছে এবং দুনিয়ার নেতৃত্ব হাসিল করার জন্য তাদেরকে বলতে হয় না দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য হাসিল করার জন্য তাদেরকে বলতে হয় না খাওয়ার জন্য তাকে বলতে হয় না যে তুমি খাবার খেয়ে নাও ঠিক তেমনই দিনের আল্লাহ পাক রব্বুল আলম সন্তুষ্টির ক্ষেত্রে আল্লাপাক রাস্তা দেখে দিয়েছেন আর সেইভাবে চলার জন্য পূর্ণ আল্লাহ পাক স্বাধীনতাও দিয়েছেন আল্লাহাক বলছেন ওয়াকুল্লা নাকুসু আলাই কামিনদের যেসব সংবাদ আমি তোমার কাছে বর্ণনা করলাম আল্লাহাক নবী করিম সাল্লি সাল্লামকে সম্বন্ধনকে বলছেন যে হে নবী তোমার কাছে রাসুলদের যেসব সংবাদ আমি বর্ণনা করলাম মানুষবে তো বেহি তা দিয়ে আমার উদ্দেশ্য হচ্ছে তোমার অন্তরকে মজবুত করা তোমার মনে সাহস জাগানো এই সুরাই আল্লাহ ফাকর্বুল আলামিন অনেক আম্বিয়া এবং রসুলগণের সংক্ষেপে বলি বর্ণনা করেছেন নু আল ইসালাম থেকে শুরু করে আহুদ আলী সালামের কথা সো আলী আলি ইসলামের কথা মুসা আলি ইসলামের কথা এই সব আল্লাহ ফাকরবুল আলামিন অন্যান্য আরো আম্বিয়াদের কথা যে আল্লাহাক বর্ণনা করেছেন বলছেন যে এই জন্য আমি এই নবী রসুলগণের সংবাদগুলিকে কাহিনিগুলিকে তোমার সামনে পেশ করেছি মানুষ আদাক এর একটি উদ্দেশ্য হচ্ছে তাতে তোমার অন্তর মজবুত হবে। এই দিনের দাওয়াতের ক্ষেত্রে তুমি আরও অটল হতে পারবে এবং তুমি এই ক্ষেত্রে পিস হবে না আর আরেকটি উদ্দেশ্য হচ্ছে জাতির ক্ষেত্রে যে সেই জাতিও চিন্তা করবে যে এই আম্বিয়া রসুলগণের যে জাতিরা ছিল সেই জাতিগুলি যখন অবাধ্য হয়েছিল আল্লাহর প্রতি বিশ্বাস করেনি পরকালের প্রতি বিশ্বাস করেনি তখন ওই সব জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন ঠিক তেমনই আমরাও যদি নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের বিরুদ্ধাচরণ করি তার প্রতি ইমান নানি আসি পরকারের প্রতি বিশ্বাস না করি পরাণিকিমকে যদি আল্লাহ বিধান বলে মেনে নানি তাহলে আমাদের ওপর সেই রকমের শাস্তি আসবেই ওয়াজা আকাফি হাজি ইল হাক আর এতে তোমার জন্য সত্য আগমন করেছে এর মাধ্যমে আল্লা পাক সত্য দিন এবং সত্য বিধি বিধান আর সত্য সন্ধান দিয়েছেন অমা ইজা এবং এতে রয়েছে উপদেশ ওয়জিক্র আলিল মেনিন এবং মমিনদের জন্য এতে রয়েছে বলে দাও ওইসব লোকদেরকে যারা বিশ্বাস করে না ইমানকান তোমরা আপন আপন স্থানে থেকে নিজে নিজের কর্ম করতে থাকো নিজ নিজ কর্মে ব্যস্ত থাকো যে যার উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যে কাজ করতে থাকো আমার কাজে আমি আল্লাহর আলী আসমান এবং জমিনের ওদ্রিশের সংবাদ একমাত্র আল্লাহ পাক রব্বুল কাছে রয়েছে आसमान और जमिने आकाशे होंग अथवा पृथ्वी होंगे अदृश्य जीगुलि चोखर आड़े रहीस्त चाठी एकम्र आल्ला पा रही आयी स्पष्ट करे आल्ला पा छाड़ा कारो का गायब जान चाबिकाठी नहीं नबी हौक और रसुल होक आर आल्ला नेक बंदाए हक और फेरस्ता हम कौन व्यक्ति कौन फेरस्ता को जिन गायब अदृश्य जानार क्षमता राखेना तब आल्ला जोटुकू नबी रसुलगन के वाहिर माध्यम जान दिए আর সেটাও তারা নিজ উম্মদকে জানিয়ে দিয়েছেন বা ইলেই হেউর জাউল আমরো এবং প্রত্যেকটি বিষয় তার দিকে প্রত্যাবর্তন করবেই সব কিছু আল্লাহর দিকে ফিরে আসবে দুনিয়া থেকে মানুষ মরে চলে যাবে আল্লাহর কাছে ফিরে যাবে ধন সম্পদ মানুষ চলে যাবে ধন সম্পদ থেকে যাবে তা আল্লাহর কাছে ফিরে যাবে সব কিছুই আল্লাহ আকরব্বুল আলমের কাছে ফিরে যাবে ফা বুধ হ সুতরাং একমাত্র তারই এবাদত করো অতাবাকালে আলেই হে এবং তার উপর আস্থা ভরসা রাখো যেমন আল্লাহ পাকের এবাদত করা হচ্ছে এবাদত নামাজ পড়া এবাদত রোজা রাখা এবাদত জাকাত প্রদান করা এবাদত হজ করা এবাদত ঠিক তেমনই আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখা এটি হচ্ছে হৃদয়ের এবাদত এটি হচ্ছে অন্তরের এবাদত এই এবাদতে যদি কোনো কোনোরকম আর কাউকে শরিক করা হয় যে আল্লাহ ছাড়াও আমি আমার চাকরির উপর ভরসা করি আমার নেতার উপর ভরসা করি আমি অন্য কোনো কারোপরে ভরসা করি তাহলে সেটাও হবে অন্তরের শির অমা রব্য কাবে গা ফেলেন আম্মা তামালুন আর হে নবী মোহাম্মদ সাল্লিয়াল্লাম যা কিছু এই মানুষ তোমরা আমল করো সে সম্পর্কে তোমার রব গাফেল নন অনবহিত নন আল্লাহাক সব কিছু জানছেন সুতরাং আল্লাহাক যদি কোন কাউকে ছেড়ে দেন তার মানে এই মনে করবে না যে আল্লাহ ফাকরব্বুল আলমী চিরকালের জন্য ছেড়ে দিয়েছেন আল্লাহ ফাকর্বুল আলমী যেন আমাদেরকে তার প্রতি ইমানকে মজবুত করার তৌফিক দান করেন পরকালের প্রতি ইমানকে আমাদের সুদৃঢ় করার তৌফিক দান করেন আল্লাহ ফাক রব্বুল আলম যেন আমাদের ইহকাল পরকালে সুখী করেন আল্লাহাক যেন আমাদের গুনা খাতা মাফ করে দেন আল্লাহাক আমাদের সকলকে মোমেন মোমেনাতকে যেন তুফির দশ যেন দান করেন আমাদের নিজের সংশোধন করার জন্য তৌফিক দান করেন সুফহান রব্বিকারব্বুল ইজাতাম্মা ইয়াসেফুন ও সালামুল আলমুর সলীন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন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 আমরা জীবনের উত্থান পতন চড়াই উত্রায় আনন্দ বেদে না খোব হতাসা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করতে। দেখন জীবনের রং ধনু কেবলমাত্র পিসটিভি বাংলায়।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 छोट पर, बड़ दर पाप बने अकल्याण देख